প্রিয় দর্শক ও শ্রোতা বাইবরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকমস আশ্রমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে হম হজরত আব্বাস রদিউ রানবু তিনি আবু সুফিয়ান নিয়ে রসুল আকরমসালাম কাছে উপস্থিত হলেন যেন সে নেতা হিসেবে মক্কাকে তার হাতে সমর্পণ করে যেন মানে কারণ সে তো একমত হয়েছে হজরত আব্বাসের সাথে যে যুদ্ধ করবেন না আত্মসমর্পণ করবে হ্যাঁ তাই এই আত্মসমর্পণ যে করবে এই খবরটা দেওয়ার জন্য রসুল আকরমসা কাছে হজরত আব্বাস আবু সবকে নিয়ে গেলেন যখন আবু সফিয়ান রসুল আকরম সালামের কাছে প্রবেশ করলেন তখন রসুল আকরমসাল্লাম তাকে ইসলামের আহ্বান ইসলামের দিকে হম তখন সে মুসলমান হয়ে যায় সাথে সাথে তখন নসুল আকরমসুল ইসলাম আবুসমিয়ানকে বললেন সে নিরাপত্তা পাবে আর যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে সেও নিরাপত্তা পাবে তারপর আবু সুফিয়ান চলে গেল এবং সে মুকার লোকদের সাথে বৈঠকে বসলো এবং তাদেরকে সংবাদ দিল সুর एक दरजा बंद कर चुप कर बसे छाचारूज नहीं बारा जाए सूतरा तब হ্যাঁ রসুল আকরমসাল্লা আলী আসলাম তিনি আপনার মক্কার দিকে রওনা করার জন্য আদেশ করলেন সাহাবাইকরামকে এবং সাহবা ইকরামের উদ্দেশ্যে তিনি বললেন যে তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে তার সাথেই যুদ্ধ করবে এবং এবং তিনি নিষেধ করে দিয়েছেন সাহবা ইকরামকে যে কোনো মহিলাকে হত্যা করা যাবে না কোনো বাচ্চাকে হত্যা করা যাবে না এরপর রসুল আকরম মক্কাতে প্রবেশ করলেন মুক্কার উপরি সাইড থেকে মানে কাদা এলাকা থেকে सेंा ग्रुप के लिए जेटारबूज बहुत नहीं ढुके जानवे जुमा बार রমজানের উনত্রিশ তারিখ আপনার অষ্টম হিজড়ি জুমাবারে তিনি ঢুকে পড়েন মক্কাতে এবং সেটা ছিল ঐতিহাসিক একটি দিন রসুল আকরমসুল ইসলাম তার যে কাসুয়া নামক এক মোট ছিল রসুল আকরমের অস্ট্রী সেটাকে নিয়েই রসুল আকরমসুল ইসলাম আহ মক্কাতে প্রবেশ করেন যখন তিনি প্রবেশ করেন এই ওটের পিঠে উঠে রসুল আতাম যখন তিনি প্রবেশ করেন তখন তার প্রভুর নিকট একবারে নথি স্বীকার করেন যিনি তাকে এই বিজয়ের হ্যাঁ আপনার সুযোগ করে দিলেন এই বিজয়ের মাধ্যমে তাকে সম্মানিত করলেন মক্কা বিজয়ের মাধ্যমে রসইল আকরম সাল্লাহ আলসালাম তিনি সুরাই আলফাত পড়তেছিলেন তার মোটের পিঠে বসে এবং তিনি উচ্চস্বরে আওয়াজ করে পড়তেছিলেন আর মুকার লোকেরা তারা গড় থেকে এই মানে বৈচিত্র্যময় হ্যাঁ এই আপনার অবস্থা দেখতেছিল যে রসুল আকরম সুর এফাত করতেছিলেন উচ্চ স্বরে তারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে দেখছিল এই পরিস্থিতিরটাকে যে কেমন এক পরিস্থিতি বিরাজমান আছে হম এরপরে রসুল আকরাম সুল্লামের জন্য খাই এলাকার মধ্যে একটা তাবু আপনার গাড়া হয় হম হ্যাঁ রসুল যেভাবে এবং রসুল সেখানে উম্মাহানি হে উম্মানি ধন্যবাদ তোমাকে তখন হজরত উম্মানি রসুলকে বললেন হে আল্লাহ রসুল বলে যে আমি অমুক আমি আপনার নিরাপত্তা ঘোষণা দিয়েছি তার দুইজন নিকট হ্যাঁ তাদের তাদেরকে নিরাপত্তা ঘোষণা দিলেন তখন রাসুইল আকরম ইসলাম ইডিয়াকে সাপোর্ট দিলেন বললেন কাদ আজরমানি যে আমিও নিরাপত্তা দিয়েছি তুমি যাকে নিরাপত্তা দিয়েছ হে উমাহানি কোনো চিন্তা করতে হবে না তোমাকে যখন রসুল আকরম সালাম হ্যাঁ আপনি অতঃপর রসুল আকরম দাঁড়ালেন হ্যাঁ মসজিদ হারামের দিকে তিনি আসতে শুরু করলেন এবং মহাজের এবং আনসারিরা হ্যাঁ তার আশেপাশে হ্যাঁ আপনার ঘুরছিল হ্যাঁ কেউ তার পিছনে আসে কেউ ডানে আসে কেউ বামে আসে হ্যাঁ এইভাবে আসে সবাই কেউ আল্লাহ দিয়েই রওনা করছিলেন রসই আকরমুল মসজিদ হারামের দিকে যখন রসইল আকরমুল সালাম হাজর আসপাদের সামনে আসলেন তখন হাজর আসপাদকে ওনার হাতে যে একটা লাঠি ছিল বাঁকা ধরনের মাথা বাঁকা সেটা দিয়ে স্পর্শ করেছেন তারপরে তিনি কাঁবা শরীফের আপনার শারটা তো অফ করলেন শাটটা চক্কর দিলেন নিজের ওঁটের পিঠে ছড়িয়ে কাবা শরীফের চতুর্পাশে মানে তো অফ করলেন এবং তখন বাইতুল্লাহ শরীফের আশেপাশে কিন্তু তিনশো ষাটটা আপনার মূর্তি ছিল তখন তার এই আপনার দিয়ে তিনি গুতো মারতেন এবং বলতেন তিনি এই কথা বলতেন যে সত্য এসেছে মিথ্যা দুরীভূত হয়েছে এবং মিথ্যা সবসময় পরাজিত হবে দুর্বীভূত হবে এতে তার যে লাঠি দিয়ে যখন কোন আপনার মূর্তির দিকে ইশারা করতেন হ্যাঁ তার চেহারার দিকে মূর্তির চেহারার দিকে তখন সেটা হ্যাঁ একবারে ঘাড় হ্যাঁ আপনার চেহারার উপর থুবড়ে পড়েছে হুম। মানে ঘাড়ের উপর চিৎ হয়ে পড়েছে এইভাবেই চলছিল যে বাড়ি মারতে হতো না যে রসুল ইসলাম মূর্তির মধ্যে পিঠা দিতেন ইশারা করলে কাজ হয়ে যেত ইশারা করলেই চিত হয়ে পড়ে গেছে যখন আপনার পড়ে গেছে মূর্তিগুলা তখন সাহাবেকরামী আল্লাহ তানমু হ্যাঁ আর ভাঙতে দেরি করেনি ভেঙে ফেলেছে এমনকি তিনশো ষাটটা মূর্তি আপনার ভাঙ্গা হয়েছে যেগুলা কাবার শরীফের ছিল সেটা অল্প সময়ের মধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে তারপর রসুল আকরম সাল্লা ইসলাম কাবার যিনি পাহাদারের দায়িত্বে ছিলেন ওসমান এবং তালহা দিলেন তাকে হ্যাঁ ডাক দিলেন এবং তার কাছে কাউজ শরীফের চাবি ছিল রসুল আকরু ইসলাম তাকে আদেশ করলেন কাবাজ শরীফ খোলার জন্য যখন তিনি খুলে দিলেন তখন রসুল আকরমকে আদেশ করলেন যে কাবাগরের ভিতরে যে ছবিগুলো আছে সেগুলোকে তুমি দূর করে ফেলো তখন তিনি সব দূর করে ফেলেছেন অথবা রসুল আকরু ইসলাম কাবাতে ঢুকেছেন এবং তার সাথে তিনি ঢুকিয়েছেন হজরত বিল আলবিনবাহকে এবং উসাইম জয়দকে শরীফের দীর্ঘক্ষণ অবস্থান করেছেন রসিউর আকর ইসলামের বাম দিকে একটা আপনার ইয়ে ছিল পিলার ছিল এবং দুইটা পিলার ছিল ডান দিকে তিনটা পিলার ছিল আপনার পেছনের দিকে কারণ কাবার শরীফের ভিতরে সেই সময় ছিল ছয়টা পিলার হুম এবং রসই আকুল্লাম এইভাবেই সেখানে অবস্থান করে দূরেগাদ সালাদ আদায়ী করেছেন এই পর্বে আমরা এতটুকুই শেষ করব পরবর্তীতে পর্বে বাকি অংশগুলো ইনশাল্লাহ এই যুদ্ধের আলোচনা করব আল্লাহ জল শাহ সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার তো অভিজ্ঞান করুন একটু পরবর্তী পর্বতে আসতে সময় লাগবে আমাদের সালাদ আদায়ী করতে হবে জোহরের সালাদ ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আসছি জাকমুল্লা খের